আপনারা দেখছেন আমার গলাটা ভেঙে গেছে ঠিক না আসলে কিভাবে যেন প্রতিদিনই মাহফিল হয়ে গিয়েছে সেই পাক থেকে ভাঙছে রেশ নিতে পারছি না এই খুব সংক্ষেপে কিছু কথা বলবো যদি আল্লাহ তিক দেন প্রথমেই আপনাদের জরুরি একটা বিষয় মনে করাই সেটা হল ওয়াজ দুই রকম ওয়াজ করকম এক ধরনের ওয়াজ যেটা আমরা যারা ওয়াজ করি তাদের কিছু স্বার্থ থাকে আর ধরনের ওয়াজ শুধু আপনাদের স্বার্থ থাকে আমাদের তেমন কোনো লাভ থাকে না যেমন টিভিতে টিভিতে এখন মোটামুটি সবাই দেখেন আমার ঘরে টিভি নেই তাও দেখি কারণ টিভি এখন বাধ্যতামূলক দেখতে হবে হাসপাতালে গেলে দেখতে হবে দেখবেন খবর বেশি কেন অ্যাডের পিছনে পয়সা দেয় কেন দেয় এত পয়সা কি জন্য তার লাভ হয় ঠিক না আমাদের এই ট্যাবলেটের ভিতরে সব কিছু আছে এটা কি গাছগাছলার প্রচার হলো না ট্যাবলেটের প্রচার হলো আবার যারা একটু বুদ্ধিমান বলে দেয় নকল খাবেন না আমাদের এই স্টিকার দেখে নেবেন আছে না হ্যাঁ নকল হইতে সাবধান আমি দুটো ওয়াজ করি আমার গলা ভালো না তো একটা ওয়াজ আগে করি বাবারা আমার দাদা হজুর বাবার এত বড় আল্লাহর ছিলেন আমার ফিরসাহ এত বড় আল্লাহরি তার কাছে একজন আসছে দোয়া নেওয়ার জন্য হঠাৎ একটা বদনা মেরে দিলেন খবর পাওয়া গেল তার এক মুড়িদের বাঘে ধরছিল হুজুরির বদনা লেগে বাঘ মরে ঠিক আছে না বাবারা একজন লোক অনেক বিপদে পড়েছিল পানিতে ডুবে যাচ্ছিল পাহাড়ের ভিতরে আটকা পড়ে গেছিল আল্লাহর ডাক ছিল পারছিল না আমার বাবার ডাক দিলে পার পেয়ে গেল কথা বোঝেন না এই ওয়াজ আসেনা নেই আর একটা ওয়াজ করি এটা আবার হাদিসের ওয়াজ আমি সুত্রুর করবো না নেই মুসলিম সাহেব অমুক লোকটার জমিতে যে পানি ঢাল ও তাকায় দেখে যে মেঘ একটা ফাটিয়ে ওই দিক চলে যাচ্ছে কথাটা শোনার পরপরই আজব কথা মেঘে কথা শুনিনি হর হড় করে আর ওই লোকটা মেঘ দেখে দূর দেশে কোদাল দিয়ে চারিদিকে আয়ালগুলো উচু করছে যেন পানি বেরোয় না দেয় কথা বলেননি তোর বড় অবাক লাগলো যে এত লোক থুয়ে এই লোকটা জমিতে পানি হেলো বৃষ্টি খোঁজ নিয়ে দেখি ও আস্তে আস্তে যে বলছে ও লোকটা কিন্তু মাটি কেটে কেটে কোদায় দিয়ে দিয়ে পানি আটকাচ্ছে না দেয় ও বলছে যে দেখো ভাই আসার দিয়ে যে ভাই আপনার নামটা কি বলেন তো নাম বলেছে ওই মেঘে যে নাম শুনেছে সেই নাম মিলে গেছে তখন ওই যে মানে জমির পানি আটকাচ্ছে ও আবার বলছে ভাই আপনি আমার নাম শুনলেন কে আপনার বাড়ি বা কোথায় আপনার বলেছে ভাই নাম যেহেতু মিলে গেছে আমি বলি আমার ওই গ্রামে বাড়ি আমি মাঠে কাজ করছিলাম হঠাৎ মেঘের ভিতরে আপনার নাম শুনলাম ভিতরে কেজন বলছে অমকের জমিতে পানি দাও এরপর দেখি মেঘ চলে আসলো তা আমি এটা কৌতূহল হলো যে মেঘ কথা কয় কার জমিতে যে জন্য কারোর বৃষ্টি না হলো আপনার জমিতে এত বরকত দেয় বলেন তো আমলটা আমরা হলে কি বলতাম বাবা আমি প্রতি বছর পাক্সি হুজুরের ওখানে দুটো করে বাবা আমি ফুরফুরার জামাই হুজুর আব্দুল্লাহ আর বলছে যে দেখো আমি তখন আমল টামল করি না তবে আল্লাহর সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে সেটা হলো আমার যা আল্লাহ ফসল দেয় আমার এই বিশাল জমিতে যা ফসল আল্লাহ দেবে সেই ফসলের আমি তিন ভাগ করি এক ভাগ আমি খাই আর এক ভাগ বীজ রেখে দিই জমির জন্য আর এক ভাগ কি করে হুজুরের খান খাই প্রতি বছরে দিয়ে আসে হুজুরের দিয়ে দেয় না বাবা মা ভাই বোন গরিব দুঃখীদের ভিতরে দান করে দেয় আচ্ছা এই ওয়াজে আমাদের স্বার্থটা কি করতে পেরেছি আমাদের সমস্যা হলো এইবার বলেন আমার প্রথম ওয়াজে আপনাদের স্বার্থ বেশি না আমার স্বার্থ বেশি আর দ্বিতীয় আপনাদের স্বার্থ বেশি না আমার স্বার্থ বেশি কিন্তু বিশ্বাস করেন আপনারা এই প্রথম ওয়াজ পছন্দ করেন দ্বিতীয় ওয়াজ পছন্দ তার মানে আপনারা নিজেদের স্বার্থ বোঝেন না আমাদের স্বার্থ বোঝেন নিজের ভালো পাগলও বোঝে কিন্তু বাঙালি বোঝে কেন বললাম এই কথাটা দুটো কারণে দুটো বলব তারপরে আমি আমার মুক্তাশার কথা বলবেন ঠিক না খারাপ দুটো ওয়ার্স শোনেন বাবারা আমার মসজিদে মানত কর মাদ্রাসায় মানত করে দিবা বাবা তুমি সব পেয়ে যাবা আর বাবা তোমার ছেলেকে কোরআন শেখাও বাবা জীবনে যত কোরআন পড়বে তুমি সব বাবা হ্যাঁ একদম মশলা শোন হুজুর আমার প্রশ্ন দেয় হুজুর জানা পড়ে হুজুরা টাকা চায় এটাকে যায় যাবে কেন যায় না আমাদের সিস্টেমটাই তো এটা তোমার ছেলেকে খবরদার জানা দা শিখাবে না আমরা আসিত তোমার ছেলেকে খবরদার কোরআন শিখাবেনা আমরা আসিত হলে কবরের পাশে চল্লিশ দিন বৈশাখ কোরআন পড়ে দেব তবে ঠিক আছে না এটাই তো আপনাদের পছন্দ হ্যাঁ আপনাদের স্বার্থকোনটি আর আমাদের স্বার্থকোন টি কন আমাদের স্বার্থ যেটা বললাম আপনারা কিছু করবেন না আমরা আসি দোয়া করবেন আমরা আসি কোরআন লাগলো আমরা আছি, শুধু আমাদের কিছু দিতে হবে এটা তো আপনাদের স্বার্থ ঠিক না কার স্বার্থ আমার স্বার্থ আপনাদের লস বিশ্বাস করেন টাকার মিনিমে কোরআন পড়ান এতে সব হয় না গুনা হয় কোরআনকে অপমান করা হয় কোরআন টাকা দিয়ে না জিনিস না আপনার আহ্লাদ কোন নিয়ত লাগবে না বাপের নিয়ত লাগবে না মার নিয়ত লাগবে না ও জীবনে যত কোরআন পড়বে ও শাশুড়ির জন্য পড়বে শ্বশুরির জন্য পড়বে প্রধানমন্ত্রীর মাহফিলে পড়বে যেখানেই পড়ুক যত কোরআন পড়বে সমান সহাম আপনার আপনার স্ত্রীর আমল মেজা হয়ে যাবে সুবিতে আপনার কোনটি আমাদের টাকা দেয় তো ঠিক না আরো বোঝেন অনেক সময় আজকাল প্রায় অভিযোগ ছেলে ফেলে বিয়ের সাথে করার পরে বাপ মার দেখে না বোধ দিকে চলে যায় এরকম আছে নাকি সব শ্বশুর শাহীর অভিযোগ বিয়ে দিলাম বউটা আমার ছেলে বস করে ফেলেছে আছে না শাশুড়িদের গল্প বলি শাশুড়ি এক মহিলা এক মহিলার কাছে গল্প করছে আমার জামা এত ভালো যে আমার মেয়ের কথা ছাড়া কিছু করে না। কিন্তু আমার ছেলেটা একদম খারাপ হয়ে গেছে শুধু বোর কোথায় চলে কি হল একই মধ্যে আপনার ছেলে কথা শুনে না কারণ ছেলেকে তো কোরআন না ছোটবেলায় কোরআন পড়াননি দিন শিখাননি নামাজ শেখাননি আল্লাহর মহব্বত শেখাননি তারপরে কি করেছেন বিয়ে দেওয়ার সময় ষোলোটা উনিশটা মেয়ে দেখেছেন সুন্দর আর বাপের কত টাকা আছে কিন্তু মেয়েটা কেমন নামাজি বাপের কটুক দাড়ি আছে হালাল না হারাম খায় এটা কিন্তু দেখেননি দেখছেন তাহলে আপনি খুঁজিয়ে পাইতে তো আনলেন সেই বউ যে বউ আপনার চেনবে না আপনি এমন ছেলে বানালেন যে আপনার চেনে না তো ও ছেলে দেখবে কে কথা বলছেন যদি ছেলেকে ছোটবেলায় কোরআন শেখাতেন আর বিয়ে সময় কোরআন পড়ে নামাজ পড়ে পড়ে মা বোরকা পড়ে বাপের দাঁড়িয়ে তাহলে আর এই দুর্দশা হত না কথা বোঝেন তবে আমাদের এতে সুবিধা বিশ্বাস করেন আমাদের যে কি সুবিধা আজকাল তাবিজ নিতে দোয়া নিতে নাইনটি আসে এই কারণে কালে আপনি কোরআন কি করবেন টাকা পাবো বলেন না আমাদের সব দিক লাভ। লাভ আপনাদের এখন আপনার লস আর আমার লস কোনটি আপনি দেখবেন আপনি দেখেন এজন্য আমার কথা হলো কোরআন শুনবেন আপনারা কোরআন শোনা বাদত হেফজনে যাবেন অবসর সময়ে ভালো হাফেজের মধ্যে কোরআন পড়া শোনো অনেক পেরেছেন। বিশেষ করে নিজের আওলাদে কোরআন পড়াবেন হাফেজ করতে না পারলেও সহি কোরআন শেখাবেন নিজের ছেলেকে বলবেন বাবা তুই কোরআন পড়ে শুনব এর ছেলে মজা আর নেই আর ছেলে যখন বাপের মায়ের কোরআন শোনাবে শোনাবে ওর ভিতরে বাপ মার মহব বাড়তে থাকবে কথা বুঝতে পেরেছেন নাতিদেরকে কোরআন শেখাবেন দাদা দাদি নানা নানি বসবেন পড়ানো শুনবো ও তখন কোরআন পড়ার মজা পাবে কথা বুঝতে পেরেছি আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন যে জন্য আমার এই ওয়াজ মনে পড়লো দুই রকমের ওয়াজের ওয়াজ আমার মনে পড়লো আমাদের আগে যে হুজুর ওয়াজ করছিলেন তিনি কি বললেন সেরেক না করে মরে গেলি জান্নাতেরেক না করে মরে গেলে জান্নাত আর শেরিপ করে মরে গেলি এই ওয়াজ করলেন না এই ওয়াজটা আপনাদের পক্ষে চলে গেল ওয়াজ কেমন হওয়া দরকার ছিল হুজুরির মুরিদ না হে মরে গেলি জাহান না মুরিদ হয়ে মরে গেলে তুই যাই করো না হুজুর তো আছে এইটা কোন ক্যাটাগরির ওয়াজ আমাদের স্বার্থে না আপনার স্বার্থে আর অভিযোগ যেটা করে গেল ওটা কোন ক্যাটাগরির আপনাদের স্বার্থে তো ভাইরা প্রবলেম হলো যে বেশি কারণ অ্যাডের পিছনে বিনিয়োগ থাকে যারা বিনিয়োগ করে তারা রিটার্ন পায় বোঝেন আমি যদি আমার একটা অরসের জন্য বিশ লাখ টাকা ব্যয় করি কত কোটি আসে জানেন পাঁচ সাত কোটি টাকা যে কোন একটা পাঁচশো মুরিদ বাড়াই আমার দলের জন্য আমার গ্রুপের জন্য এক লোক বাড়াই আমার লাভ তাই না কিন্তু দল বাড়ালাম না গ্রুপ বাড়ালাম না কি বলে মুরিদ বাড়ালাম না অরু সে ভক্ত আপনারা যে টাকা আমাদের দেন ওতে আমাদের পেট চলে না কথা বলেননি এই জন্য সমাজে বেড়ে গেছে আর কোরআন সাজে কমে গেছে আবারও বলি আমি যে এক নম্বর ওয়াজ করলাম এক নম্বর ওয়াজ কি আমার হুজুরের ভালো হয়ে গেছে ঠিক না আব্বা আম্মা আত্মীয় স্বজনের টাকা পয়সা দিয়ে দান করে ভালো হয়ে গেছে ঠিক আছে না ওয়াজ তো দুটো প্রথমে যে ওয়াশ করলাম এই ওয়াজটা কোন কিতাবে পাওয়া যায় ছবি আছে না হাতের ছবি তো আছে এগুলো আমরা বানাই অ্যাডের জন্য বানাই আর দ্বিতীয় যে ওয়াশটা করলাম ওটা কোথায় আছে প্রবলেম হলো আপনারা বানানো গল্প পছন্দ করেন সারা রাত মিশে কথা বলবে আপনারা পাগলের মতো হা করে শুনবেন ভাগ্য বলো রাত্রে মাসে থাকে না লেমুখে বাসে চলে যেত আর কোরআন বাস শুনবেন ভাল লাগবে না জীবন অথবা উঠে চলে যাবেন তাহলে আপনি নিজের স্বার্থ বোঝলেন না আমার স্বার্থ বুঝলেন হ্যাঁ তো ভাইরা আমার অনুরোধ হল নিজের স্বার্থ বোঝার শেখেন কয়েকটা জরুরি কথা বলি আমরা চাষ করি মনে করেন আপনারা একটা বড় তরমুজের ক্ষেত করলেন কি আমের বাগান করলেন আপনি চারা না লাগিয়ে বেড়া দিলেন কে হ্যাঁ কিছু জিনিসের উৎপাদন হয় কিছু জিনিসের ঠেকায় বেড়া দিতে হয় না তা আপনার ইমান ঠেকানোর জন্য বেড়া দিতে হবে বেড়ার ভিতরে রেখে ইমানসহ আমল করতে হবে কোথায় বুঝতে পেরেছেন আজকে কিছু বেড়া দি আর কি করে আমল শেখবে যদি মনে থাকে বলে দেবেন আমরা প্রথমে একটা গলত করেছি আপনারা বলেন এক এক হুজুর এক এক কথা কয় কোথায় যাবেন না এটা বলেন আপনার বাংলাদেশের মুসলমান আছে আলুর দোকানদার আছে পেঁয়াজের এক এক জায়গায় আট দশজন দোকানদার ঠিক না সবাই বলো রাসা আসেন ভাই আসেন হুজুর আসেন আমার দোকান ভালো আছে আমার এটা আসে আছে বলেন আপনি তখন থুলে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিক চলে যান বাজার না করে যে এক এক দোকানদার আবার কথা আমি এক এক হুজুর এক এক কথা বলে যে একটা নিয়ে যাবো যে এক দোকানে বাসকে লালো সব বুঝে থাকবো আলু না চলে আসবো ঠিক না কি করব। প্রথমে দোকানদার বাঁচব যে কোন দোকানটা মোটামুটি ভালো মনে হয় ঠিক না হ্যাঁ তারপরে কি করব আমি যে বলবো কেজি আলু দাও কি করবে এক বেড়ে পাল্লা দিয়ে পাঁচ কেজি আপনি দিয়ে নিয়ে নেবেন কি করবে বেছে নেবেন ঠিক আছে না পেঁয়াজ বেছে বেছে বেছে ঠিক না হ্যাঁ কিন্তু পুজুরা যখন ওয়াশ করে তখন তো বেছে যাবেন না গড়ে তাই কি বুঝা গেল না দোষ বোঝা গেল না গুণ বুঝা গেল বুঝা গেল কাঁসামরিচ কাঁসামরিচ পেঁয়াজ আলু টমেটোর চেয়ে আপনার কাছে জান্নাতের দাম অনেক বেশি তাই বুঝা গেল কি বুঝা গেল যে জিনিসের দাম দেয় না সেটা কোনোদিন পাই না সোনা একজন পাইলে সেই পণ্য পাবেন না তো ভাইরা আমরা যদি আলু কিনতে যেয়ে ঠগি পাঁচ কেজি আলুর ভিতরে এক কেজি বসা হয় আমরা কি মরে যাব পরে পরের দিন ভালো নেওয়া যাবে ঠিক না একদিন ঠকলে জীবনে কিছু হয় না কিন্তু আমরা যদি ইমান ইসলাম আমল কিনতে যে ঠকি তাহলে কি হবে দুনিয়ার জীবনে ঠকলে একদিনের ঠগা আর ইমানে ঠকলে আমলে ঠকলে অনন্ত জীবনের ঠগা ঠিক নাবে ভাই তো ভাইরা আবারও বলি আপনাদের গ্রামে জমা জমি পেশা কেনা হয় না মনে করেন আপনাদেরই গ্রামের একজন বিশ বছর প্রথমে দলিল দেখবেন শুধু দখল শর্ত দেখে আপনি কিন্তু জমি কেনবেন না আপনার চোখের সামনে ৩০ বছর জমি খাচ্ছে তাও কেনবেন না কি বলবেন কাগজপত্র শুধু কাগজ না কাগজ এবং পত্র একটা দুটো না দলিল পর্চা রেকর্ড ভাড়া সব দেখবেন ঠিক না আচ্ছা আর কি বলে আপনাদের সীমাখালীর জমির দাম বেশি না জান্নাতের জমির দাম বেশি আপনি সীমাখালীর জমি কিনতে গেলে এত দলিল দেখেন আর জান্নাতের জমি কিনতে গেলে ভাই আমি দেখো না আমার এত বড় দাড়ি একটা নামের সাথে দেখো আমার কত ভক্ত হাজার টাকা দাও তোমার জান্নাত কনফার আপনি দিয়ে দেবেন যদি এইভাবে দিন নেন দলিল না দেখে তাহলে জান্নাত পাবেন না আল্লাহ বলবে যে বাবা তোমার সীমা খালীর জমির দাম তোমার কাছে জান্নাতের জমি চেয়ে বেশি ছিল তাই সীমা খালির জমি কিনতে গেলে দলিল দেখতে আর আমার জমি কেনার জন্য তুমি দলিল খোঁজ নি তোমার জান্নাত আপনার বলবেন হুজুর আমরা অমি মানুষ দলিল বুঝবো কি করি জমির দলিল বিশ্বাস করেন আমি বুঝিনি কিন্তু আপনার বেশি বোঝেন বুঝেন না আপনার অমি মানুষ না যদি আপনার ভিতরে মূল্য থাকে চেষ্টা করবো পর্সা দেখব মানে সেটেলমেন্ট অফিসে যাবো শর্টফট করবো ঠিক না লাখ টাকার জমির জন্য এত শটফট করলেন আর আল্লাহর ইমান আমলের জন্য শটফট করলেন না এটা কি ইমানের লক্ষণ না মোনাফেকের লক্ষণ তো ভাইরা আমার অনুরোধ হলো আলিম হওয়া লাগবে না এটা দলিল কি এটা কোরআন শফি আছে মুসলমানের দলিল কি কোরআন হাদিস কুবাল করে বোঝেন দলিল অনেক রকম থাকে আমাদের জমির দলিল অনেক রকম থাকে না কখনো এটা বাইন নামা থাকে কখনো দানপত্র থাকে কখনো একটা সত্য থাকে কিন্তু জমি কিনতে গেলে আমরা দেখব কবলা দলিল আছে কিনা দেখুন না আমাদের মূল দলিল হলো আল্লাহর কোরআন নবীর তাহলে আমরা যখন ভাই এটা কোরআন শিল্প কোন জায়গায় আছে নবীর কোন হাদিসে আছে কোন কিতাবের কোন হাদিস বিভিন্ন বলবে অত দলিল কেন এত মানুষ করে বোঝো না তারটা নেবেন না আপনি কি করবেন আরেকজনের কাজ যাবেন ভাই এইটাতে বলছে দলিল কি কোরআন শিব দেখে হাতে বলবে যখন শর্টপট করতে হবে কথা বুঝেছেন তখন দেখবেন আল্লাহ আপনাকে যারা আমার রাস্তায় চলার জন্য আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন আমি তাদের পথ দেখিয়ে দিই দ্বিতীয় কথা হলো ভাইরা আমরা আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে প্রথম হুকুম কি করেছেন মানে আমাদের একটা বড় দোষ ভাই আমরা পড়ি না পড়তে হবে জান্নাতটার যদি আপনার কাছে দাম থাকে আপনি তো মনে করেন জান্নাত একটা ফেলনা জিনিস আল্লাহ রহমত ফেলনা জিনিস আমার ওই সীমাখালীর জমি আর বাজারের পটলের দাম বেশি আমার কিছু বলার নি। আর যদি মনে করেন বাজারের পটল আলুর জান্নাতের দাম বেশি তাহলে পড়তে হবে কি পড়তে হবে কোরআন পড়তে হবে আর সব ব্যাপার নেই আবদুল্লাহ জাহাঙ্গীর নিয়েও এক আছে আছে না কিন্তু কোরআন নিয়ে কি একতলাভ আছে আমরা কোরআনটা পড়ি কোরআনের তরজমা পড়ি ভালো ভালো এলাকার যারা আলেম আছে ইমাম আমরা মা আরিফুল কোরআন তাহল কোরআন একটা তফসিদ কোরআন শেবের আয়াত পড়বেন তরজমাটা বলবেন একদিনে বুঝতে পারবেন না আমলের মজা একদিনে বোঝা যায় না আপনার অসুখ হয়েছে অনেক দিনের অসুখ বড়ি খাওয়া শুরু করলেন একদিনে ফল বুঝবেন আপনি দুই মাস পড়া পরে দেখবেন যে আপনার অন্তরে এসে হাদিস পড়তে হবে। কোরআনে নিয়াদুস সালেহিন মেজকাত শরীফ আমাদের প্রত্যেক দিন দশটা ঘরে হাদিস তরাজমা করে শোনা যাবে কোথা বুঝেছেন শোনা যাবে আলিমদের মুখ থেকে শুনতে হবে শোনাতে কোনো প্রশ্ন শোনাই ভালো শোনা এবং আল্লাহ কথা শুনে যাচাই করতে হবে যে কথাটা ভালো ওইটা মানতে হবে কথা শুনেই মানা যাবে না তো যাচাই করার জন্য কোরআন পড়লে আদিস পড়লে আপনার ভিতরে একটা নূর আসবে তখন আপনার মনে প্রশ্ন আসলো হুজুর এই কথাটা বললো কোরআনে এরকম নেই রকম আছে আপনি বলবেন আল্লাহ বলছেন আতিম সালসাহ সাহারাহা ও আল্ ও দেখালাত যদি কোন ঠিক থাকে ইমান আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে ঢুকতে পারবে মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন মেয়েদের চাইটেই যথেষ্ট পুরুষদের সবচেয়ে আগে লাগবে কি তা আমাদের সমাজে সিরিক ছড়িয়ে গেছে আমি আজকে শিরিকের ব্যাখ্যা দিতে পারব না তবে শিরিকটা আসে কোথার থেকে একটু বোঝেন দুটো ভালো চিন্তা থেকে সেরিক আসে চিন্তা ভালো আমরা গুনাগার আল্লাহর আল্লাহর খারাপ বান্দা এগুলো ভালো চিন্তা না গুনাগার এটা ভালো এরপরে আরেকটা চিন্তা আছে ওটা খারাপ আমরা গুনাগার আমাদের কথা তো আল্লাহ শুনবে না এটা ভালো কথা চিন্তা না খারাপ চিন্তা খারাপ এরপরে আর একটা খারাপ চিন্তা আল্লাহর যারা হজুর আলম তাদের কথা আল্লাহ না শুনে পারবে না কথা বলেছেন আমি চাইলে আল্লাহ দেবে না হজুর বলে দিলে আল্লাহ দেবে এইটা হল শের ভালো হুজুর আমার পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবে এই চিন্তাটা হল শিরকের মুখ আল্লাহ এবং মান্দার মাঝে উকিল লাগে এরকম চিন্তা আছে না আমরা পীর ধরি কি জন্য ওকালতি করবে ঠিক না উকিল এই যত কাফের মুশ্রেক ছিল এই উকিলের চিন্তা দিয়ে হয়েছিল খ্রিস্টানরা কি বলে লেখায় আছে যে একজন ঈশ্বর আছেন আর ইশ্বরের কাছে আমাদের কে মুক্তিক দেওয়ার জন্য একজন উকিল আছেন উকিলের নাম হলো ইসাম এই জন্য আল্লাহ কোরআন কারিমে বারবার বারবার বলেছেন কাফা বিল্লাহি উকিলান উকিল তো আরবি শব্দ ঠিক না কািলার উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট বান্দার উকিল কে আল্লাহ বলছেন বান্দা তোমার উকিল হিসেবে আমি যথেষ্ট আবার বলছেন আল্লাহ ফিদা আল্লাহ শিখিয়ে দিচ্ছে বান্দা তুমি আমাকে উকিল ধরো কাকে আল্লাহ আবার বলছেন আল্লাহ মিন্দু নি ও আকিলা বান্দা আমাকে ছাড়া কাউকে উকিল ধরবে না এখানে আমরা একটা ভুল উকিল লাগে কাছে মন্ত্রীর কাছে কারণ মন্ত্রী করা আমার উপরে শাস্তি দিয়ে দিতে পারে আর উকিল আমার পক্ষে মন্ত্রী আমার বিপক্ষে ঠিক এই চিন্তাটা কিভাবে আমাদের ধ্বংস করে আমরা বলি পীরাল দয়াল বলি না ভিতরে সেই ছোটবেলা থেকেই আসি পীর সাহেবরা মরিতদের কি দয়া করে আমার এটা ভালো জানা নেই তো মুরিদরা পীর সাহেবের অনেক দয়া করে এটা তো দেখি পীর সাহেব ভালো কাজ করেন তারা ভালো পীর মুরিদ্রের কে সহিফা শিখান আমল শিখান ভালো পীর করেন ঠিক না ভালো কথা এটা কি তারা দয়া করেন না তাদের দায়িত্ব পালন করেন এটা তো কোন দয়া না কথা বলছেন তারপরেও ধরে নিলাম পীর সাহেব দয়াল পীর পীর সাহেবের শেষে বেশি দয়াল কেউ আছে নাকি আল্লাহ আছেন তার আগে একটু যায় আমাদের আল্লাহ নিজেই বলেছেন যে তিনি মাথা রক্ত পায়ে ফেলে দিন দিয়ে গিয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন গুনাগারদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সব ঠিক আছে নবির দয়াল কি কেউ আছে নবির কেউ নেই আল্লাহ এই জায়গায় ভুল করি কথা বলেন আমরা মনে করি নবী দয়াল তারা দয়া করে আমাদেরকে যাবে। না আসল দয়াল আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে নবী অলি শহীদ তাদেরকে আমাদের সাফাত করার অনুমতি দেবেন মূল দয়া কার আল্লাহ যখন আমার দয়া করতে চাইবেন তখন আল্লাহ নবীর বলবেন যা ওর জন্য সাফাত করো কথা বোঝেন না দ্বিতীয় বোঝেন আমরা অনেক সময় মনে করি আল্লাহ তালা তার রহমতের ভান্ডার অলি আল্লাহদের কা দিয়ে রাখে এরকম মনে করেন না অথবা হুজুররা যাই বলবে আল্লাহ না শুনে পারবেন মনে করেন আপনাদের এলাকায় দুইজন চেয়ারম্যান আছে একজন চেয়ারম্যান খুব তার বন্ধুদের খুব ভালোবাসে তার যে যা খুশি লিখে দেয় সব বুঝে সই করে দেয় আর এক চেয়ারম্যান বন্ধুদের অলিদের দোস্তদের খুব ভালোবাসে কিন্তু সিল প্যাড কার দেয় না যে যাই সুপারিশ করুক ওর জেলে দিয়ে খুব খারাপ ওর ভালো করে দাও খুব ভালো যাচাই না করে সহজে লিখতে চাই না কোন কোনো আল্লাহ তো আল্লাহ যা চাই না করে কারণ কথা শোনেন না আল্লাহ নিজে যখন বোঝেন যে ওই বান্দার দেওয়া যায় তখনই শোনেন দুটো জিনিস বলি আপনাদের একটা হলো ভালো দেখেছি তার মসজিদের পাশে সাইডে একটা ছোট ঘর ছিল আমি আর কেউ নেই বসে আছি বসে বসে ছোটবেলায় যা করে না বিভিন্ন কথাবার্তা বলছি নানা দোয়া করেন তা বলছে না না শোন যখন আল্লাহ কোনো চান তখন কোন দোয়া করার একটা আবেগ তৈরি করেন আর ওই দোয়া আল্লাহ কবুল করে লোকটার ভালো করেন আসল সিদ্ধান্ত আল্লাহ। শুধু আল্লাহ তার এই বান্দাকে দোয়া করার তৌফিক দিয়ে একরাম করব কথা বলছেন না আল্লাহ এইরকম সিদ্ধান্তের বাইরে আমরা যে করি ওতে কিছু হয় না না না কত বছর দুই নম্বর এটা তো গেল মুাইনের যারা মানুষ তাদের কথা আমরা যখন কোরআন পড়ি হাদিস পড়ি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাম তার তো দোয়া করা লাগতো না মনের আশা করলে আল্লাহ পূরণ করে দিতেন আসমানের দিক তাকালে আল্লাহ পূরণ করে দিতেন সেই রসুল সুল্লাম তার মরিত তার হাতে হাত দিয়ে ব্যয়াত করেছে রকম একজনের দোয়া করলেন আল্লাহ বললেন তুমি একবার না সবত্তর বার দোয়া করলো আমি কবুল করব না আবার বধ দোয়া করলেন সাহাবিদের মারিছিল রক্ত বের করে দিছিল খুন করেছিল অনেক সাহাবি নী বধদোয়া করলেন আল্লাহ আয়তনাদের করেন খবরদার বধদোয়া করবো না কার ভালো করব খারাপ করব আমার ব্যাপার তুমি মেন কথা বোঝেন আমাদের অন্তর থাকবে মূলত কারণ আমরা ওই আগে আমরা মনে করি আমরা গুনাগার মন্ত্রীর কাছে যেমন সরাসরি যাওয়া যায় না একজন নিয়ে যেতে হয় আছেন এরকম কথা রাজা বাদশার কাছে তুমি বাবা ডাইরেক্ট যেতে পারো না এমনই আল্লাহ ডাইরেক্ট যাওয়া যায় না এরকম কথা শুনেছেন হ্যাঁ মনে করি হুজুরা যদি একটু কাছে সুপারিশ লাগে কি জন্য মন্ত্রী মিনিস্টার আমাদের চেনেরা ঠিক না মন্ত্রী যাকে চেনে এমপি যাকে ভালোভাবে চেনে সে যখন কিছু চাইতে যায় আবার লোক নেওয়া লাগে নাকি যেহেতু মন্ত্রী এমপি চেনে না এই জন্য একজন লোক চিনা লোক যদি আল্লাহ তবে হুজুর দেশে বেশি না কুমি সেখানে লোক লাগবে কেন আর হলো চিনলেও অনেক সময় দুনিয়ার মানুষ করে করে না কিন্তু একজন লোক বলে দিলে একটা ভালো লোক বলে দিলে না আল্লাহ আল্লাহ আমার চেনার পরও আমি গুনা করেছি অনেক গুণাকার আল্লাহ করে ফেলেছি এখন মনটা খারাপ তুমি মাফ করে তো আর করো না আল্লাহ দেখছে যে আমি সত্যি কথা বলছি সত্যি মেয়েত করছি তারপর তো হুজুর একজন না বললে মাফ করবে না এই লোকম চিন্তা করলে কিমান থাকে আসলে ভাইরা আমি সব জায়গায় আমাদের ইমান নেই ছোট বাচ্চাদের নানির কোলে যায় দাদির কোলে যায় খালার কোলে যায় কিন্তু মা যখন রাগ করে বুকেছে গাল দেখছে চোখ পাকাইছে মার বকা দেখে তাঁতি নিতে আসে খেলা নিতে আসে যাই যাই দেখছেন ভালো করে দেখেন যাবে যাবে না ও জানে মা যখন খুশি থাকে যাওয়া যায় যায়। মার বেজার করে কারণ আসল হলো মা কথা বলছেন ছোট বাচ্চা যখন বাইরে যায় দেখবেন স্কুলে গেছে ছোট চার বছর হয়েছে কেজি স্কুলে যায় মা যতক্ষণ হাত ধরে দেখে টেনশন নেই মা হাত ছেড়ে দিলে কি করে শুরু করে ঠিক না আবার একটু বড় হইলে মা আশেপাশে থাকলে খেলে যখন দেখে মা নেই বাচ্চার আসল ভরসা কার ওপরে আর বান্দার আসল ভরসা কারো কেন আমরা বুঝি না ভাইরা ছোট বাচ্চাদের মারে বেশি কে এখন বাচ্চা যদি মনে করে আমার মা তো আমার অনেক মারে খালা মোটেও মারে না খালারা মারে নাকি খালা দয়া মা একটু রাগী এখন থেকে আমার যা চাওয়া লাগে মার জিনিস যেটা চাইতে হয় আমি মার কাছে চাবো না খালার কাছে চাবো খালা মার কাছে চেয়ে দেবে খালা বললে মা দিয়ে পারে না তাহলে আমার রাগও শোনা লাগলো না মারও খাওয়া লাগলো না জিনিসটা পেয়ে গেল এই রকম কোন বাচ্চা যদি কোনো মায়ের থাকে মা কি খুশি হয় না বেজা হয়ত করছেন অপমানিত করছেনমান করছে ওর মা ভালো ঠিক না কোন বান্দা যদি বিপদ আপদ যত কষ্টই হোক মনে করে আমার মাভূত না হজবিল্লা ভালো মাভূত না অথবা বদ্রাগি আমার মাভূতের কাছেলে তো দেবে না দিলেও বকাবকি করে দেবে। কিন্তু আমার হুজুর দয়াল কোনো টাকা দিয়ে যদি বলে দি হুজুর যদি আল্লাহকে বলে আল্লাহ না এই রকম চিন্তা যদি কোনো বান্দা করে সে কি আল্লাহকে সম্মানিত করেছেন অপমানিত করছে। সে তার মাহবুত কে অপমানিত করছে মাহবুত জানবে যে আমার দরকার আমি মহবুদের কাছে অসহায় কাঁদছি তারপরে মবুত দেবে না আর বললে দেবে এই চিন্তা করলে থাকি না কোথাও বোঝেননি যাই হোক ভাইরা এদিকে খেয়াল রাখতে হবে আলেম তারা তাদের জায়গায় থাকবে আল্লাহ জায়গায় বসানো যাবে না আমার দুইজন মরিদ আছে মনে করে ফুরফুরার তো অনেক মুরিদ আমার শ্বশুরের মৃত্যুর পরে আমাদের বর্তমানে তো তো ছোট একটু অনেকেই পুরনো আসছে হুজুর আপনার সাথে বাবা আমার সময় নেই আমার বইট্রি লিখতে হবে হুজুরির কাছে দাও তো মনে করেন আমার দুইজন মুরিদ বেশি না একজন মুড়িদ আমাকে খুব ভক্তি করে জানে যে আমি আল্লাহর খুব প্রিয় সে বিশ্বাস করে তার যা কিছু আল্লাহ দেয় দেশে সে রকমই কোনো বিপদে পড়ে যায়, টাকা দাগলের অসুখ হয় গরুর অসুখ হয় ও চিন্তা করে নিশ্চয় রাগ করেছে যখনই ওর কোন লাভ হয় দশ টাকা লাভ হয় ছেলেটা পাশ করে মেয়েটার বিয়ে হয় ছেলেটার হয় ও খুশি হয় নিশ্চয়ই হুজুর দোয়া করেছে কথা ওর অন্তরটা কার সাথে থাকে সময়। আরাক এক সে অত ভক্ত না সে রানা আমার হুজুর খুব ভালো আমার হুজুর আমাকে সহি আল্লাহ হুজুরের অনেক যা যা এখে দি কিন্তু দেওয়া নেওয়ার মালিককে ওর যখনই কোন ভালো হয় কষ্ট হয় বিপদ হয় আল্লাহ আমি গোনাগার অন্যায় করেছি তুমি বিপদ দাও তুমি কাটাও আল্লাহ কাটাই দাও যখনই কোনো লাভ হয় আল্লাহ তুমি দিয়েছ তোমার দয়া তুমি কবুল করো ওর অন্তর কি হবে আর ও আল্লাহর জায়গায় আমার বসাইছে কোথাও বসেননি এই জন্য ভাইরা আল্লাহর জায়গায় কাউকে বসাবেন আশা ভরসা নির্ভরতা চাওয়া পাওয়া ডাকা কার আল্লাহ করবো একমাত্র ইবাদতের সব একমাত্র কে দেবে আল্লাহ কোরআন তেলাওয়াতের সব কে দেবে জিকিরের সাব কে দেবে মিলাদের সব কে দেবে বাপ মা মরে গেলে যে ইশালে সোয়াবের যে সোয়াব কে দেবে কোন কায়দায় কোন তরিকায় আমলটা করলে সোয়াব আল্লাহ দেবে এই তরিকাটা কে জানতেন তাহলে তরিকাটা শিখবো কার কাছ থেকে তাহলে আমাদের ইমান হলো আর নবীর সাথে সিরিক করলে হয় বেদাত সেটা কেমন জিকির কার তরিকায় হতে হবে যদি আপনি নবীর তরিকার বাইরে হুজুরের তরিকাকে উত্তম মনে করেন তাহলে আপনি নবীর জায়গায় হুজুর বসাই দিলেন তাহলে আপনার নবীর সাথে সেরে হয়ে গেল যেমন আপনার বলি দলিল অক হয় কিন্তু সুন্নত হলে আসল দলিল একটু বলি যদিও সময় কম আমরা অনেক সময় দলিল দিই সুনত দিই না দলিল মানে কোরআন হাদিসের প্রমাণ যেমন আপনারা কোরআন বুসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব দাঁড়িয়ে বেশি কথা করবো বুঝে কোরআন প্রথম দলিল সবচেয়ে সম্মান মর্যাদা কার বেশি আল্লাহ কোরআন কার কালাম আপনি মন্ত্রী মিনিস্টার আসলে দাঁড়িয়ে কথা কম আর আল্লাহর সাথে বসে বসে কথা বলছেন আপনার সাথে নামাজ হলো আমাদের মডেল এবার আমাদের মডেল এবাদত সব আছে নামাজে আমরা দুনিয়ায় যত ইবাদ সব নামাজে আসে দরুদ আছে আছে না বসে না দাঁড়িয়ে সালাম আছে আছে না বসে না দাঁড়িয়ে আল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে সব ইবাদ বসে হবে কোরআন কি করলে হবে আর আপনি বসে পড়ছেন কোরআন নবল নামাজ বুঝে পড়লো অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে কি পড়েন তাহলে বোঝা গেল দাঁড়িয়ে কোরআন পড়লে ডবল সব ঠিক আছে না দলিল তো হলো এখন থেকে ইনশাল আমরা সবাই দাঁড়িয়ে কোরআন হ্যাঁ আপনারা দ্বিধা করছেন কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই রেওয়াজ হয়ে গেলে দেখতেন জিন্দাবাদে আসলে এগুলোর নাম হলো দলিল আমরা দলিল খুঁজবো না সুনত খুঁজব দলিল দিয়ে পালত হয় না প্রথম প্রশ্ন হলো কাজটাকে রসুল করেছেন না করেননি আমার প্রশ্ন হলো কোরআন পড়তো না পড়তো না পশে না দাঁড়িয়ে কথা বোঝেননি এইবার সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিন্তু দলিলের কাছে পড়ে গেছিলেন এইবারে শূন্যতটা ক্লিয়ার করে দিল কিন্তু আসল সমসে পড়া কথা বুঝতে পেরেছেন এখন একজন লোক দাঁড়িয়ে পড়ান পড়ছে গোনা হবে নাকি কিন্তু একজন লোক মনে করছে বসে পড়লে পড়লে ডবল পড়ে না দাঁড়িয়ে পড়ে তার কি হবে একটু আগে বললেন বসে পড়লে এই দাঁড়িয়ে পড়লে গুণা নেই আবার এখন বলছেন গুণা হবে গুণাটা হলো মনে কোথাও বুঝতে পারিনি যে দাঁড়িয়ে পড়ছে কিন্তু করে বসে পড়া শূন্য দাঁড়িয়ে বসে যেভাবে পড়ি সোয়াব একই হবে দাঁড়ানোর জন্য সোয়াব হবে না পায়ের ব্যথার কারণে দাঁড়াইছি তাহলে সে কাকে বে বলল কথা বোঝেননি এই জন্য তার গুনা হবে তার এই বিশ্বাসটা এই কাপটা হলো বেদাত কথা বুঝেছেন এইগুলোর নাম হলো দলিল এখন মনে করেন আমাদের সমাজে অনেক এরকম বেদাত আছে প্রত্যেকটা বেদাতে আমরা এক কথা বলি সবকি কি নবীর তরিকায় যখনই এই কথা মনে করি সব কি নবীর তরিকায় হয় তখন আমরা নবীর তরিকা কে এহানত করি আপনারা বলবেন এই যে লাইট এই যে মাইক এই যে এগুলো তো নবী সিল না এগুলো তো আমরা সবের জন্য করছি না কথা বলছেন আমরা বলেছি লাহ মুহম্মদ রসুল্লাহ যতক্ষণ না করতে পারবো বুঝতে পেরেছেন যেমন হজে যাব নবীজি উঠে গেছেন আমরা কিসে যাই গুণা হবে নাকি কিন্তু কেউ যদি হজের এবাদতে আমাদের সমাজে অনেক বেদাত আছে আমরা সুন্নত জানার পরেও হুজতি করি আপনারা কোনো হুজুরের কথা মতো লাভাবেন না যেমন মনে করে আমাদের দেশে একটা আমল আছে একজন বললে এটা হাদিসে নেই আপনি তার পিছনে লাভাবেন না কিন্তু আপনি আলেমদের প্রশ্ন করবেন হুজুর আছে নেই সুন্নত করবেন আর সুন্নতটা আমাদের কাজে লাগে আর সমাজের বেদাতগুলো গুলো হুজুরদের কাজে লাগে কথা বুঝতে পেরেছেন যেমন নবীর সুন্নত হলো আপনি সোমবারে নবীজির জন্মদিনে জন্মবারে রোজা রাখবেন এটা হলো মিলাদ প্রতিদিন নবীর দৌড় সালাম পড়বেন এটা হল নবীর আপনারা এই গ্রামের মাহফিলে সবাই যদি সোমবারে রোজা রাখা শুরু করেন প্রতিদিন একশো পাঁচশো এক দরুদ সালাম পড়েন আমার হুজুর হিসেবে আমার কোনো লাভ হবে কিন্তু যদি আপনারা প্রত্যেকে বছরে অন্ততে একবার বাড়িতে ডেকে বা মসজিদে একটা মিলাদ মাহফিল করে দেয় কি হবে না সুন্নত শেখাচ্ছেন বা মরে গেলে সদাকে জারিয়া করো মসজিদে জমি দিয়ে দাও একটা ঘর বানিয়ে দাও কেতাব কিনে দাও মানুষের কল্যাণে কোনো টিউবওয়েল খুঁতে দে আর আমাদের সন্ন্যত হলো খানা করা একবার যদি খানা করে আমাদের কি বছরে একবার যদি দোয়ার অনুষ্ঠানটা করে আমাদের কি কথা বুঝতে পারছি প্রত্যেকটা আপনার জন্য আর আমরা যেগুলো বানাইছি এগুলো আপনার কতটুকু লাগে সেটা ভিন্ন কিন্তু আমাদের কিছু লাগে এই জন্য কম ছেলেদের পীরের মুড়িদ হবে দুই নম্বর বছরে অন্তত একটা ছাগল দেবে দেখেন পীরের মুড়িদ খারাপ কিছু না না কোনদি কিছু নেই সহায়ত নেওয়া আপনারা মনে করেন না আমি পীর মুরিদি বিরোধী করছি মূল কথা হল পীর মুরিদির একটা জায়গা আছে সেটা হলো চলবেন মনে জজবা পাচ্ছেন না আমলে আবেগ নেই একজন নেবেন তার কাছে বসবেন তার কথা শুনবেন চোখে পানি আসবে আল্লাহর ইবাদতের আবেগ আসবে কথা কি বুঝতে পেরেছেন এইটা ভালো এটা ভরজ অজেব না এটা আমাদের আমলের জন্য সহায়ক এটা হলো কুন সত্য নবীর সুন্নতের বাইরে যায় না যে নামাজের সত্য রোজায় সত্য সুন্নতের সত্য কথাবার্তায় সত্য এই রকম নেকা মানুষদের কাছে যে বসা ওয়ার শোনা এগুলো ভালো কথা বুঝতে পেরেছেন এখানে কোন বায়া হওয়া, মুড়ি ধোয়া এগুলো না আসলে তবে এটা শর্ত না এটা সহায়ক রসুল বলছেন যদি পা আসক্ত ফরজ নামাজ আদায় করে কোন নামাজ ফরজ আর রমজান মাসের ফরজাটা রাখে কোনগুলো এখানে একটু বলি আপনার পরে চিন্তা করবেন আল্লাহ রসুল সবসময় ফরজের গুরুত্ব দিয়েছে নফলের গুরুত্ব এত না গোল্ডেন এ পাওয়ার জন্য সুন্দর নফল লাগে কথা বোঝেননি এই জন্য রসুল সবসময় কথা বলেছেন তুমি পাশ করে যাবা আমাদের দেশে ঝগড়া কিন্তু ফরজ নিয়ে না কি নিয়ে ফরজ নামাজ পড়ে কি পড়ে না কথা নয় মোনাজাত করে কি করে না কথা দেয় কি না দেয় কোন সমস্যা নেই কোথাকে বুঝতে পারছি না আমাদের জন্য ফরজ আমাদের জন্য বলছেন কোন মেয়ে যদি পাশ ফরজ নামাজ আদায় করে রমজানের ফরজ রোজাটা রাখে আর স্বামীর আনুগত্য করে সংসার করে নম্বর ফরজ ফরজ নামাজ তিন স্বামী স্ত্রী একটা ফরজ স্বামীর জন্য ফরজ হলো আমরা বুঝি না আপনারা মার্শাল পাখড়ি পরছেন টুপি পরছেন নকল ইবাদত করছেন তাহাত করছেন কিন্তু বউয়ের সাথে ঝগড়া করেন এরকম কে আছে আমরা মনে করি যে নামাজ রোজা এবার আর বউ স্বামীর সম্পর্ক যায় ইচ্ছা আল্লাহ কিন্তু এটা বলেনি শবে বরাতের এবাদতের চেয়ে স্বামীকে সময় দেওয়া স্বামীর সহযোগিতা করলে স্বামীর সাথে বসে থাকলে অনেক বেশি সবাই সবে বর হাতের ইবাদত করার চেয়ে স্ত্রীর সাথে বসে থাকলে স্ত্রীর গালে খাবার তুলে দিলে স্ত্রীকে সংসারের কাছে সাহায্য করলে অনেক বেশি স্বাভাবিক এইবার সোহান আল্লাহ বিপক্ষে গেল না হ্যাঁ দুটো হাদিস শোনেন দুটোই আপনাদের বিরুদ্ধে আয়সা দেখলাম তার আন্দোলন রসুল ইসলাম বাড়িতে থাকলে তার স্ত্রীর খেদমত করতেন নিজের কাজগুলো নিজে করে নিতেন বলিস নাকি না দেখেন আমার কথা ঠিক নাকি ঠিক আমার কিছু কারামতি আছে আসলে কারা মাতি আপনাদের বিরুদ্ধে এই জন্য আপনারা বলেননি রসুল বাড়িতে থাকলে আসতে কম আপনাদের বইটা শুনে ফেললে মাইন্ড করবে না বাড়ি গেলে তো বলবে আজকে ওজুর আমাদের পক্ষে ওয়াশ আসলে স্বামী স্ত্রীর এই সম্পর্ক করে বাদ আপনার জন্য সময় দেবেন আপনি স্ত্রীর জন্য সময় দেবেন আপনাদের ভালো লাগবে আল্লাহর কাছে সবাব পাবেন কিন্তু একটাই সমস্যা আছে আমাদের কোনো লাভ নেই এই জন্য এই অবস্থাটা কম কথা বোঝেননি এমন আপনার আপনি বললেন কে আরে মিয়া আমার তো মোটামুটি রমজানের ফরদ রোজা রাখেন স্বামীর সাথে শান্তিতে সংসার করেন এবং নিজের পরদা ইজ্জত হেফাজত করেন আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলো রোজা খুলে কিছু গোপন সত্য তো থাকলো পাশাপাশি পীর সাহেবের ব্যয়াত হতে হবে ঠিক না হ্যাঁ জামায়াত ইসলামে যোগ পিতে হবে তবলিকে যেতে হবে অন্য নজরিকে হুজুরে জামায়ের মরিদ না হলে কোনো উপায় নেই এগুলো সব উপকরণ আমি কাউকে খারাপ করছি না ভাই আমি যাদের খারাপ করি তাদের নাম মুখে নিই না যাদের মহবুত করি তাদের নামে মুখে নিই ভুল ক্রমে ছাড়া আমি কাউকে খারাপ করছি না ভাই তবে এগুলো সব উপকরণ এটা জানলাতে যাওয়ার জন্য কোন শর্ত না কথা বুঝতে পেরেছেন আল্লাহাদবো আমাদের আশেপাশে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোনদের হক আদায় করবো শান্তির সম্পর্ক রাখবো ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য জাননাথ রিসিভ করে দেবেন যেটা বললাম এগুলো আমল করেন ছোট ছোট কয়েকটা আমলের কথা বলি এগুলো খুব ভালো হাজির সহিফে আসছেন সকাল বেলায় যখন বাড়ি থেকে বেরোবেন আল্লাহ যদি তিনটে বাক্য আমরা জানি কেউ যদি বাড়িতে বেরোনোর সময় এই বাক্যগুলো বলে আল্লাহ দিনের জন্য ওই লোকটাকে হেফাজত করে কেউ যদি অজু করে এটাও তোমরা জানা বলবেন রাস্তাঘাটে চলতে কোনো ময়লা জিনিস দেখলে কোনো ইট কাপ কলা শোষা দেখলে একটু কষ্ট করে তুলে ফেলে দেবেন আপনার আমল বিরাট সৎকার সবচেয়ে সহজ হলো ভাইরা আমাদের সমাজে বোমাজ আসেনা বেপরতা আছে না গুনাগার আছে না আমাদের কাজ কি তাদের সমালোচনা করা ঠিক না ওরটা বেপরের মুড়ি দিয়েছে আসে না নাই আমাদের কাজ হলো সমালোচনা করা যত বেশি সমালোচনা করবো তত বেশি সব হবে কি হবে সব কিছু হবে ওকে ডাগ দিলে হ্যাঁ দুটো কাজ করবেন আল্লাহ একটা হলো কিছু না করবে। আল্লাহ করো করো তাকে এই দোয়ার জন্য পারলে তাকে একটা ভালো কথা বলবেন একটা আমলের কথা বলি চেষ্টা করেন আগামী বছর যদি বেঁচে থেকে আসি বলবেন আপনাদের নিয়ত করেন মাসে একজন বেনামাজিকে নেবেনা একটু বলেন ভাই চলো না একটু বলেন সকালে জামাতে পড়লে আল্লাহ সারাদিন হেফাজত করেন বলেন পাঁচবার সাতবার আরে ভাই বলতে বলতে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে না আগামী বছর মাহফিলে যদি হয় আর আমি যদি থাকি তাহলে ইনশাল্লাহ অন্তত বারো জন মানুষকে নামাজি মানাতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করোনা আমির সুহানা